আবু হুরাই রাজু তালু হতে বর্ণিত নবী সাল্লাহাল্লাম বলেছেন বাণী ইসরায়েলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত কিন্তু মুসা আল্লাহ সাল্লাম একাকি গোসল করতেন এতে বানী ইসরায়েলের লোকেরা বলা করছিল আল্লাহর কসম। মুসা আল্লাহ সাল্লাম কোষ বৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না একবার মুসা আলাহ সাল্লাম একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগল তখন মুসা আল্লাহাল্লাম পাথর আমার কাপড় দাও পাথর আমার কাপড় দাও বলে পেছনে পেছনে ছুটলেন এদিকে বাণী স্টাইল মুসার দিকে তাকালো তখন তারা বলল আল্লাহর কসম মুসার কোনো রোগ নাই মুসা আল্লাহ সাল্লাম পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন। এবং পাথরটাকে পিটাতে লাগলেন আবু হুরায়রা রাজিয়াল্লাহ তাল্ল বলেন আল্লাহর কসম পাথরটিতে ছয় কিংবা সাতটা পিটুনির দাগ পরে গেল